আলহামদুলিল্লাহ মুসালীন সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাতজিদের ফজিলত এবং আদব সংক্রান্ত হাদিসগুলো আমরা শুনে আসছি আমরা এই বিষয়টি আপনাদের কাছে আরেকটু খোলাশা করার জন্য আরেক কিছু পয়েন্ট আনার জন্য। আরো কিছু সজিল জন্য ইনশাল্লাহ এখন চেষ্টা করবো আরেকটি হাজী সালমানু বর্ণ করেছেন বর্ণিত হয়েছে এবং হাদিস রসুল্লাহ আলী আসালাম ইসাদ করেছেন যে ব্যক্তি তার ঘরে উজু করে এবং খুব ভালো করে উজু করে অতপর মসজিদে আসে সে আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে আল্লাহকে ভিজিট করতে এসেছে এখন যাকে ভিজিট করা হয় তার দায়িত্ব হয়ে পড়ে ভিজিটরকে সম্মান করা আল্লাহ তালাকে ভিজিট করতে এসেছে আল্লাহ তালা এখানে মেজবান হয়ে গেছেন আর এই লোকটা হয়ে গেছে মেহমান তো আল্লাহ তালা যিনি মেজবান তার দায়িত্ব হয়ে পড়ে এই মেহমানকে সম্মান করা তাকে ভালো করে আদর যত্ন করা অ্যাগেন মসজিদে আসার ব্যাপারে কত ফজিলত আমরা এখানে পাচ্ছি এরপরে আমরা যে বিষয়টিতে যাবো সেটা হচ্ছে ইলেহে কিভাবে মসজিদে যাব কোন তরিকায় নিজেদেরকে রেডি করব কোনটা অ্যাভয়েড করব। এক নম্বর হচ্ছে যে ঘরে অজু করে আসাটার মধ্যে অনেক বেশি সবাব আপনারা একটু আগে যে হাদিসগুলো শুনেছেন বা বিজ্ঞাত সেশনগুলোতে সবগুলোই প্রায় ঘরে উজু করে আসার কথা বলা হয়েছে তো অনেক লোক আছে এটা বুঝে না যে ঘরে উজু করা আর মসজিদে উজু করার মধ্যে স্বভাবের পার্থক্য আছে। তো ঘরে উজু করেনা বলে মসজিদে গিয়ে উঁজু করবো অনেকে আবার উজু রাখতে পারেন না ঠিক আছে অসুবিধা নেই ঘরে উজু করে আপনি স্বভাবটা কনফার্ম করে ফেলেন হাঁটতে হাঁটতে যাওয়ার সম্ভব কদমে যে স্বভাব পাওয়ার কথা পেয়ে যাবেন মসজিদে গিয়ে উঁজু চলে গেলে আবার উজু করবেন তাতে অসুবিধা নেই তাহলে ঘরে উজু করে যাওয়াটা পবিত্রতা অর্জন করে যাওয়াটা সব বেশি অ্যাকসেপ্ট দ্যাট ইজ ডিফিকাল্টি তাহলে সেটা কনসিডারেবল আছে দুই নম্বর হচ্ছে যাওয়ার সময় নিজেকে একটু এমনভাবে নিজের শরীরে কোনো দুর্গন্ধ যেন না থাকে মেশো আগ করে নেওয়া এরপরে কোনো দুর্গন্ধ থাকলে দূর করা সেই জন্য দুর্গন্ধ থেকে দূর থাকার জন্য মসজিদে যাওয়ার আগে পেঁয়াজ রসুন জাতীয় খাবার খাওয়া নিষেধ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা কড়া দুর্গন্ধ বের হয় এমন কোনো খাদ্য খাওয়া ঠিক নয় নবী করিম সালাম কি বলে চলেছেন এই বিষয়ে হাদিস যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ খেলো কাঁচা রসুন খেলো অথবা কোর্রাস এরকম একটা ভেজিটেবল জাতীয় জিনিস যেটা একটু কড়া দুর্গন্ধ আছে একটু এইরকম খেয়ে কেউ যেন আমাদের মসজিদে সঙ্গে সঙ্গে না আসে কারণ মানুষ যে সমস্ত জিনিসের দুর্গন্ধ থেকে কষ্ট পায় ফেরস্তারাও সেগুলো থেকে কষ্ট পান এইজন্য জন্য অমর রাজিউল্লা আনহু যখন তিনি একবার খোদবা দিচ্ছিলেন তখন তিনি খোদবা উপলক্ষে বললেন হে লোকেরা তোমরা যখন এগুলা খাও তখন তোমরা মসজিদে এসো না তার মানে মসজিদে আসার আগে ওই জিনিসটা খেয়েও না তিনি খার মধ্যে বললেন তোমরা অনেকেই দুটো কাঁচা জিনিস খাও কাঁচা গাছ খাও সাজার মানি গাছ আসলে এখানে সবজি বুঝিয়েছেন অর্থাৎ পেঁয়াজ এবং রসুন এই দুটো জিনিস তোমরা কাঁচা যখন খাও আমার কাছে এগুলো খুব খাবিস তিনি খবিস বলেছেন মানি কাঁচা গন্ধ থাকার কারণে এই জিনিসগুলো একটু তেমন সুবিধার নয় এগুলো তৈব হয় না এগুলো খাবিজ হয়ে যায় হাদ আল বাসালাসুম পেঁয়াজ এবং রসুন লাকাত আতাই তু রাসুল্লাহ সাল আলী ওসাল ইদা ওয়াজারি হাহুমা মিন রাজিন ফিল্মি ফা উখর ইল আল বাকিয়া ফেমান আকাল ফলি উমেথুমা তব খান মুসলিম হাদিসি হয়েছে যে নবী করিম সাল্লা আসমকে আমি বলতে শুনেছি তিনি যদি কারো কাছ থেকে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়ার গন্ধ আসছে টের পাচ্ছেন তাহলে তাকে বলতেন বাকি এই মাঠে চলে যাও বাকি বলতে এখন জন্নাতুল বাকি বলা হয় কবরস্থান তখন সেটার নাম ছিল বাকি আল গারকাদ গারকাদে এক রকমের গাছ ওই গাছের বন ছিল সেটা জঙ্গল ছিল পরে মোখতাসার বা আল বাকি বলা হয় যে ওই বাকি এলাকায় পাঠিয়ে দিতেন যে ওইখানের কিছু গাছ আছে ওগুলো দিয়ে ভালো করে তোমার মুখের মধ্যে ঘষাও দাঁত তাঁতে ভালো করে ঘষে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আস এই গন্ধ অবস্থায় মসজিদে আসবে না তাহলে মসজিদে যাওয়ার সময় এরকম কিছু খাওয়া ঠিক নয় নবী করিম সাল্লু আলসালাম আরও বলেন হাদিসিতে ফামান একালাহুমা ফাল ইউমেথ হুমা তাব খান কারো যদি পেঁয়াজ রসুন খেতে ইচ্ছে করে খেতে হয় তাহলে এগুলাকে পাক করে এগুলাকে মেরে ফেলো পাক করে মারক তার মানে পাক শাক করে ফেলে দুর্গন্ধটা চলে যায় সে অবস্থায় খাও কাঁচাটা খেয়েও না মসজিদে আসার আগে তাই বলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া হারাম তা নয় সেটা যদি আপনি মসজিদে যাওয়ার ঘন্টা খালিক আগে হয়ে যায় দুই তিন ঘণ্টা আগে হয়ে যায় তাহলে সেটা আপত্তি নেই এমন কি কোন সমাবেশ জনসমাবেশ মানুষের কাছে বসলে আপনার নিঃশ্বাসে গন্ধ আসবে এই সমস্ত সময়ে খাওয়াটা নিষেধ এখন যদি পেঁয়াজ রসুনের এত দুর্গন্ধ এগুলো খেয়ে সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া ঠিক না তাহলে ধূমপানের কি অবস্থা বেনি সিগারেট ওইটার দুর্গন্ধ কি পেঁয়াজ রসুনের থেকে আর একটু কম না বেশি অনেক বেশি সব মাঝে মধ্যে আমি কিছু লোকের আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের ধূমপানের গন্ধে আমার নাক বন্ধ হয়ে যায় এত কষ্ট হয় হাত এখানে রাখা শূন্যত শেষ পর্যন্ত আমি আর পারি না এক হাত দিয়ে নাক ধরতে হয় এরকম করে নামাজ পড়ি যদিও শুনোতে খেলা হচ্ছে কি করবো মানে যান শেষ হয়ে যাচ্ছে আর যে লোক সিগারেট খেয়ে আসলো তার তো কোনো খবর নেই মা সারা সে নিশ্চিন্তে আসে অন্যকে এত কষ্ট দিচ্ছে বনি আদম এত কষ্ট পায় ফেরস তারাও তো এরকম কষ্ট পাচ্ছে যারা ধুমপান করেন ফেরেস কষ্ট দিচ্ছেন মসজিদ আপনি কি চিন্তা করেছেন এক নম্বরে ধুমপান যারা অভ্যস্ত আছেন প্লিজ ছেড়ে দেন আগের জামানায় ওলামাইকেরাম বলছেন মাকরুহ কেন মাকরু বলতেন এই জন্যে যে ধূমপানের মধ্যে দুর্গন্ধ আর দুই নম্বর হচ্ছে খামাকা অপব্যয় এর মধ্যে কোনো ফায়দা নেই এই দুই কারণে মাকরু বলেছে। কিন্তু এখনকার ওলামাইকেরাম যারা মহাক্ষিক ওলামাইকেরাম তারা হারাম বলছেন কারণ কি এর মধ্যে যে ফ্যাটাল ডিজিজ তৈরি হয় মারাত্মক ব্যাধি সৃষ্টি করে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগ ব্যাধি ধূমপানের কারণে হয় এই কারণে এখনকার অনেক মহাক্কি কলাম একরাম হারাম ফতুয়া দিচ্ছে। এই জন্য যারা ধূমপানে অভ্যস্ত আছেন আল্লাহর রাসে ছেড়ে দেন তারপরেও কথা হলো যে মসজিদে যাওয়ার আগে খবরদার ধূমপান করবেন না কোনো কোনো সময় আমি দেখেছি এই কিছু কিছু মসজিদ ধূমপান করতে করতে মসজিদের দিকে আসে মসজিদের দরওয়া এসে তারপরে ফেলে যায় এই পরে ঢুকে একটু কুলিও করল না আবার কেউ কেউ কুলি করে আসলে কুলি করলে কি যায় এত সহজে এত খারাপ জিনিস এই দুষ্ট গন্ধ সহজে যায় না কুলি করলে। এই জন্য এটা অনেক আগে খাওয়ার দরকার ছিল খাওয়া তো ঠিক না তারপরেও যারা ছাড়েনি না আমাদের আখ্যান খাওয়াটা অপরাধটা অনেক বড়ো হয়ে যায় এরপরে মসজিদে আসার আরেকটি আদবের দিকে আমরা যাই আল্লাহ তালা মসজিদে আসার আদব দিয়েছেন আমাদেরকে একটু কাপড় চোপড় ভালো করে পড়ার জন্যে সুরা আলআরাফের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা ইস্বাদ করেন হেবানী আদম তোমাদের সৌন্দর্যের পোশাকগুলো পরে নাও মসজিদে একটু দেওয়ার আগে তাহলে মসজিদে একটু ভালো কাপড় পরে যাওয়া ভালো কাপড় বলতে খুব দামিও দরকার হবে স্যুট প্যান্ট পরতে হবে এমন জরুরি না বা সেরোয়ানি লাগাতেই হবে এইটা নয় মোটামুটি রিজনেবল দেখেতে একবারে বেখাপা দেখা যায় গেঞ্জি গায়ে দিয়ে গেলেন কাপড়টা ময়লা হয়ে গেছে দুর্গন্ধ আসছে কাপড় থেকে এমন যেন না হয় রিজনেবল ড্রেস যেনা হয় তা আমাদের সমাজে অনেক সময় মসজিদে যাওয়ার সময় একবারে পুরাণটা নিয়ে যাবে ভালো করে ধোয়া হয় নাই সেটা নিয়ে যাবে আর শ্বশুরবাড়ি যাওয়ার সময় দামিটা গায়ে দিয়ে যাবে ঠিক আছে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভালোটা পরে যাওয়া ভালো কিন্তু আল্লাহর ঘরে আসার জন্য আপনি আল্লাহর মেহমান হবেন সেখানেও তো আল্লাহতালা আপনাকে একটু ওয়েল ড্রেস হয়ে যেতে বলেছেন আল্লাহ তালা নিজে বলেছেন একটু ভালো পোশাক পরে আসো আমার ঘরে আপনি দাম খুদু জিনা তাকুম আইন্দা কুল্লি মাস্টেড যে ব্যক্তি এই আয়াতের আমলটা করে যে আমার আল্লাহ বলেছেন মসজিদে একটু ভালো কাপড় নিয়ে যেতে আমি ভালো কাপড় পরি সেই ব্যক্তি এরকম করে যখন আসে আর অন্য ব্যক্তি যে এগুলো কেয়ার করে না পরোয়া করে না একটা যেরকম কাপড় গাঁ দিয়ে কখনো বাজায়ও যাবে না কখনো কোনো মেহমানের সঙ্গে দেখা করবে না এরকম একেবারে পরিত্যক্ত মার্কে একটা কাপড় গাঁ দিয়ে আসে তাহলে সেই ব্যক্তি কিন্তু এই কোরআনের আয়াতের খেলাফ কাজ করলো ঠিক কিনা বিশেষ করে কাপড় পরে কোনো দুর্গন্ধ থাকা অনেকদিন ধোয়া হয়নি ঘামের গন্ধ লেগে গেছে এগুলো নিয়ে আসা কিন্তু মারাত্মক অপরাধ হবে একটু আগে দুর্গন্ধ সংক্রান্ত যে হাজিজগুলো এসেছে সেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে ইউজ করা আমরা যারা পাশ্চাত্যের দেশে আছি ইউরোপ আমেরিকা যেখানে শীত বেশি সেখানে কম আবার ঘরের মধ্যে লোকেরা কি করে জানেন যে বিভিন্ন কোট টোট ওইগুলো আসে ওভার বিশেষ করে এইগুলোকে নিচে সিটিং রুমে রাখে আবার সিটিং রুমের সাথেই থাকি কিচেন অথবা কিচেনের সাথে যে হ্যাঙ্গার আছে কোট লটকার যেন ওখানে রাখে পাকশাক যা কিছু হয় কারিটারি টারি পাকানো হয় যেগুলো সবগুলোর গন্ধ এই অ্যাবজরভ করে কোট আর ওইটা গায়ে দিয়ে যখন মসিদে ঢুকে সোফানওয়ালা বোঝা যায় যে কিচেন থেকে মনে বেরিয়ে এসেছে রান্নাঘরের বিভিন্ন রান্নার তরকারির গন্ধ কোটের মধ্যে লেগে আছে এগুলোকে অ্যাভয়েড করা উচিত আর এই জন্য মিসওয়াকের কথা এসেছে নবী করিম সাল্লাহ আসলাম কী বলেছেন যে আমার উন্মতের কষ্ট না হলে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে একেবারে অবধারিত করে দিতাম ফরজ করে দিতাম ওয়াজিব করে দিতাম তে ওয়াজিব না করলেও এখনও স্ট্রং শূন্য এই জন্য নামাজের আগে মিসওয়াক করা তে কেউ কেউ নামাজের আগে অজু করার আগে মিসওয়াক করেন সেটা আরও ভালো তো যাই হোক অজু করার আগে করলে মুখটি কুলিটুলি করতে সুবিধা হয় এর মধ্যে ফায়দা বেশি তো এইভাবে করে মুক্ত অবস্থায় আর একটা রুচি সম্মত মানানসই একটু কাপড় পরে মসজিদে আসা এটা মসজিদের অন্যতম আদব দর্শকমণ্ডলী মসজিদের আরও আদব রয়ে গেছে এই মুহুর্তে আমাদেরকে একটা বিরতি দিতে হচ্ছে বিরতির পরে বাকি আদবগুলো আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মন্ডণ্ডলী মসজিদে আসার আদবগুলো আমরা আলোচনা করছিলাম যাতে কোনো দুর্গন্ধ না থাকে আবার কোন কোন হাদিসে দেখা যায় একটু সুগন্ধে এড করার মধ্যে ফজিলত আছে রসুল্লাহ সাল আলি ওয়া সাল্লাম মসজিদে আসতে অথবা মেহমানের সঙ্গে মিট করতে যে কোনো ইবাদতের আগে তিনি প্রায় একটু আতর লাগাতেন খুশবু লাগাতেন ঈদে জমা তো লাগাতেননি ওনার একটা নিয়মিত অভ্যাস ছিল টাইম টু টাইম আতর লাগানো এটাও একটা ভালো শূন্যতার আমল হবে যাতে করে আমরা সুন্দর করে একটা আঁতল লাগিয়ে গায়ের দুর্গন্ধ ঘামটামে দুর্গন্ধ থাকলেও এগুলো দূর হয়ে যায় আসলে জুমার দিনে এই জন্যই গোসলকে এক পর্যায়ে তিনি ফরজ করে দিয়েছিলেন প্রথম দিকে যখন মুসলমানদের একাধিক কাপড় ছিল না কাজের কাপড় পরিশ্রমের কাপড় গায়ে দিয়েই ওনারা আবার জুমা পড়তে আসছেন দুর্গন্ধ ছড়িয়ে যেত তখন গোসল করা শরীরের মধ্যে ঘাম পরবর্তী পর্যায়ে অবশ্য এখন আর ফরজ নেই এখন আমাদের জুমার জন্য স্পেশাল পোশাক পড়লে স্টিল গোসলটা সুন্নত রয়ে গেছে এগুলো সব কিছু যে মসজিদে আসলে যেন আমার শরীর থেকে কাপড় থেকে কোনো দুর্গন্ধ কোনো মুসল্লিকে কষ্ট না দেয় ফেরস কষ্ট না দেয় সেজন্যেই একটু আতর ব্যবহার করাটাও সুন্নত এবং এটা একটা ভালো রেকমেন্ডেশন এখন মসজিদে আসার সময় যদি আমরা যে আদবগুলো আরও আছে ঘর থেকে বের হওয়ার সময় সে আদবগুলো রক্ষা করি যেমন ঘর থেকে যখন বের হবেন তখন একটা দোয়া আছে বিসমিল্লাহে তওয়াকাল তো আল্লাহ ওলা হাওলাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ এটা একটা সুন্দর দোয়া আছে না এটা মসজিদে আসার সময়ও বা ঘর থেকে যে কোনো দিকে যাওয়ার সময় বাম পা আগে দিয়ে এই দোয়াটা পড়তে হয় বিসমিল্লাহ তওয়াকাল আলাল্লাহ আলাল্লা ওলা হাওলা ওলা কুয়তা ইল্লা বিল্লাহ যে আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহরপর তাওয়াকল করলাম তিনি ছাড়া কোনো শক্তি কোনো আধার কোনো ক্ষমতা কারো কাছে নেই এই দোয়াটা আমরা কিন্তু মুখাস্ত করতে হবে সবাইকে এবং এই দোয়াটার এত ফজিলত এই দোয়াটার এত শান এত মর্যাদা এত ফায়দা হয়তো আপনারা অনেকবার শুনেছেন আবার রিপিট করি যে যখন কোনো লোক ঘর থেকে বের হওয়ার সময় যে কোনো দিকে যায় এই দোয়াটা পড়ে তখন তার পাশে যে ফেরস্তারা তার সঙ্গে থাকেন তারা এই লোকটার জন্য দোয়া করেন যিনি দোয়া পড়লেন কি দোয়া করেন যে তুমি এই দোয়া পড়ার কারণে তোমার জন্য হেফাজতের ব্যবস্থা হয়ে গেল উকিতা তারপরে তোমার বেকায়া হয়ে গেলো তোমার হেফাজতের ব্যবস্থা হয়ে গেল এবং এই দোয়া তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। ক্ষুদিতা ও উকিতা ও কুফি তুমি হেদায়ত পেয়ে গেলে তোমার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হয়ে গেল। এই দোয়া তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। এই দোয়াটা যখন শুনে ফেরেস্তাররা তারা এই দোয়া করে আপনার জন্য আর ফেরেস্তারা আপনার জন্য যখন দোয়া করে তখন ওইটা আবার শুনে শয়তানরা এন ফেরস্তাদের আপনার এই দোয়ার কথা শুনে আপনাকে তারা সুসংবাদ দিচ্ছেন যে তুমি হেদায়ত পেয়ে গেছ তোমার হেফাজতের ব্যবস্থা হয়ে গেছে এই দোয়া তোমার জন্য যথেষ্ট হয়ে গেল এইগুলা যখন শুনে একে অপরকে বলে শয়তানরা যারা আপনার পিছনে থেকে আপনাকে একটু উল্টাপাল্টা কাজ করার প্ল্যান করেছিল ওয়াস ওয়াশা দিবে বিভিন্নভাবে আপনাকে দিয়ে আপনার ক্ষতি করবে ক্ষতি করানোর চেষ্টা করবে তারা একটু হতাশ হয়ে যায় হতাশ হয়ে একে অপরকে বলে কাইফাবে কুম মান হুদিয়া বা উকিয়া বা কুফিয়া এখন কেমনি কি করবা তাকে আর যে হেদায়ত পেয়ে গেছে যার হেফাজতের ব্যবস্থা হয়ে গেছে যার জন্য যথেষ্ট হয়ে যাওয়ার দোয়া হয়ে গেছে তাকে আর কেমনি কী করবা তারা নিজেরা একে অপরকে এই কথা বলে হতাশা ব্যক্ত করে তাহলে এখন বলেন কতদিন ঘর থেকে বের হয়েছে প্রত্যেক কি দোয়াটা পড়েছি আরও কি বের হবো দোয়াটা না পড়ে শয়তানকে হতাশ করব না আশা দেব শয়তানকে হতাশ করতে হলে দোয়া এটা মুখস্ত করতে হবে পড়তে হবে এই দোয়াটা কোথায় পাওয়া যাবে হেসনুল মুসলিম দোয়ার কিতাব সংগ্রহ করবেন সেখানে এই দোয়াটি পেয়ে যাবেন এই দোয়াটা মুখেস করে বের হবেন তাহলে মসজিদে আসার সময়ও এই দোয়াটা পড়া অনেক ফজিলক এছাড়া আরও দোয়া পড়েছেন রসুল্লাহ সাল্লু আলহিম ঘর থেকে বের হওয়ার পরে আল্লাহিনিয়াউদ্কিয়ান আদৌলা উদল আউ আজেল্লা উজাল আউ আদলেমাউ উদা আউ আঝলা আলাই আউ আতদা আলৈ বিভিন্ন রেওয়ায়তে এসেছে আবু দাউদ ইবনে মাজা এবং অন্যান্য রেওয়ায়তে এই দোয়াটি এসেছে এর অর্থ হচ্ছে যে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই যাতে করে আমি নিজে গোমরা না হয়ে যাই কাকে গোমরা না করি আমার পদস্খলন না ঘটে কেউ আমাকে পদস্খলন ঘটিয়ে না দেয় আমি কারোপরে জুলুম না করি কেউ যেন আমার জুলুম না করে আমার প্রতি কেউ যেন মূর্খতা মতো আচরণ না করে আমি যেন কারোর প্রতি মূর্খতার আচরণ না করি কেউ যেন আমার প্রতি সীমালঙ্ঘন না করে আমি যেন কারো প্রতি সীমালঙ্ঘন না করি এই সুন্দর দোয়াটা তিনি অ্যাড করেছেন পার্লি হেসনুর মুসুম থেকে আমরা এটাও যোগ করি আরও লম্বা আছে আরও লম্বাটা পড়েন সুন্দর আল্লাহ আফি নুরা আফি লিসানি নুরা আফি সামি নুরা অফি বাসারী নুরা ওন আইয়ামিনুরা ওম নূরা মানে এত সুন্দর দোয়া যে আল্লাহ আমাকে নূর দেন হ্যাঁ আমার জন্য অন্তরে নূর ঢেলে দেন আমার জবানে নূর দেন আমার চোখে নূর দেন কানে নূর দেন দানে বামে পিছনে সামনে সব জায়গায় নূর দেন শরীরে সব জায়গায় নূর দেন সুফান এত নূর যদি আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের কত ফায়দা হবে আর নূরগুলো যদি মিস করি ফেরি আমরা অন্ধকারে পড়ে যাব। এগুলো হেস্রমশ্রমে পেয়ে যাবেন ইশাল তাহলে এই সমস্ত দোয়ার আমল করতে করতে মসজিদের দিকে আসা মসজিদ দিকে আসতে হলে এখন জামাতে টাইম হয়ে গেছে ওহো দেরি হয়ে গেলো আপনি এখন দৌড়েন শুধু দৌড়া কি ভালো মসজিদের বাইরেও দৌড়া ভালো না ভিতরে ঢুকেও দৌড়া ভালো না অনেকে ভিতরে ঢুকে ধুমধুম করে দৌড়ে চলে গেলো ইমাম সর্বনাশ রুকুতে ঢুকতে হবে দৌড়তে হবে নবী করিম সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে গাইড করেছেন তিনি কি বলেছেন দেখো যখন তোমরা একামত শুনো তখন তোমরা নামাজ এমন ভাবে হেঁটে আসো দৌড়বে না হেঁটে আসো ধীর স্থির গম্ভীর ভাবে হেঁটে আসো তাড়াহুড়া করো না ধীর স্থির গম্ভীরভাবে হেঁটে আসো আর দৌড়ো না তাড়াহুড়া করো না ফ্যামা আদ্রাত তুমফা সল্লু ওমা ফ্যা তা কুম্ফা আতেমু যতটুকুন পাও ততটুকুন নামাজ ইমামের সঙ্গে পড়ো আর যেটা তুমি মিস করে ফেলে একটা কাথুক আর দুইটা কাথুক আর তিনটা কাথুক এটা তুমি পরে কমপ্লিট করো কিন্তু ওই রুকুটা ধরতেই হবে ওই রাখাত মিস করা যাবেই না এরকম করে দৌড়ে আসবে এটা ঠিক নয় আরেক সাহাবি ছিলেন তিনি মসজিদে ঢুকলেন আর ঢুকার সাথে সাথেই রসুল্লাহ সাল্লাম ঢুকুতে চলে গেলেন সাবি চিন্তা করলেন রুকুর রাত্র মিস করা ঠিক না উনি আল্লাহ পর বলে হাত বেঁধে ঢুকুতে চলে গেলেন রুকু অবশ্যই হাঁটলেন হেঁটে সফে এসে পৌঁছলেন পরে রসুল্লাহ সাল্লিস নামাজ শেষে ওনাকে বললেন যে এইরকম করলা কেন তিনি বললেন ইয়া রসুল রাকাতটা শেষ হয়ে যাবে চাই নাই ধরার জন্যই করলাম তখন তিনি বললেন জাদাক আল্লাহ হেরসান ওয়ালান্তাউ আল্লাহ তালা তোমারকে নামাজ পাওয়ার জন্য লোভ লালস আরও বাড়িয়ে দিন কিন্তু এরকম আর করো না ওই এই হাদিসের মতেই যে তুমি যখন আসো ধীরে স্থিরে আসো ইমামের সঙ্গে লাইনে সফে দাঁড়িয়ে তারপরে নিয়ত করতে হবে এরপরে যতটুকুন পাও ততটুকুন তুমি পড়ো বাকিটা কমপ্লিট করো তালে মসজিদে আসার সময় এরকম করে দ্রুত গতিতে হাঁটা দৌড়া এবং এরকম দ্রুত পায়ে যাওয়াজ দমদম করে আওয়াজ হওয়া অনেক সময় অন্য মুসল্লিদের ডিস্টার্ব হয়ে যায় কোন দোয়া দৌড়ি যদি তিনজন চারজন দৌড়ে একসঙ্গে তাহলে বাকি মুসল্লিরা তো প্রেশান হয়ে যাবে কোন মারামারি শুরু হলো কি না কোনো গন্ডগোল শুরু হয়ে গেলো কিনা ইমাম এবং মুসল্লিদের নামাজে ডিস্টার্ব হবে এই জন্যই দৌড়া যাবে না এখন মসজিদে ঢুকবেন আপনি ঢুকার সময় দোয়া আছে আগে ডান পা দিতে হবে তাই না মিনিমাম এই দোয়াটা সমস্ত মুসলমানকে মুখাস্ত করা উচিত এই ছোট ছোট দোয়া এগুলো মুখস্থ করতে অনেক কঠিন হয় হেসনুল মুসলিম থেকে এই দোয়ার কিতাব খুলে এগুলা মুখাস করুন কিন্তু কেউ যদি লম্বা করে পড়ে তাহলে আরও ভালো যেমন আউদ বিল্লাহিল আদিম অবি ওয়াজহি ইল করিম ও সুলতান হিল কাদিম ইন শাইতানুল রাজিম আল্লাহমফ তাহলি আবু আহমাতিকা এতটুকু বলে ফেললে আরও ভালো কিন্তু কম পক্ষে কমপক্ষে বিশুলিল্লাহ ওসলাত আসলাম রসুলিল্লা আল্লাহমফ তাহলি আবু আব রহমা পড়া উচিত এখন মসজিদে ঢুকলেন ঢুকে এখন কি করবেন জামাত শুরু হয়ে যায়নি তাহলে দুই রেখা তাহিয়াতুল মসজিদ ইদা দালা হাদুকুল মসজিদ ফলা ইয়াদেশ হাত তা রাকা এটা শহীদ বখারি এবং ওসুম রহাদ তোমাদের কেউ যখন মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ না পড়ে বসবে না দুই রেখাত নামাজ না পড়ে বসবে না এটা হলো তাহিয়াতুল মসজিদ দুই রেখাত পড়ার পরে যদি আপনার ওয়াক্তিয়া আরও কোনো সূন্যত থাকে তাহলে সে ওয়াক্তিয়ে শূন্যতটা পড়েন ফজরের আগে দু রকাত আসে জোহরোর আগে চার রকাত আসে সেটা পড়েন তা না হলে আপনি জমাতের জন্য ইন্তজার করেন যতক্ষণ ইন্তজার করবেন ততক্ষণ যদি কারো সঙ্গে কথা না বলেন তাহলে আপনি নামাজের হালতেই আছেন। এই সবাব আপনার জন্য লেখা হবে যেই কারো সাথে কথা শুরু করে দিলেন তখন নামাজের হালতে থাকার যে সওয়াবটা আছে এটা আর পাবেন না তাহলে কেউ মসজিদে ঢুকলে দুই রেখে নামাজ না পড়ে বসবে না তা আমাদের বিভিন্ন অঞ্চলে উপমহাদেশে অনেক লোকেরা মসজিদে ঢুকে বসে যায় বসে থাকে তাহেদুল মসজিদ পড়া লাগবে এটার আর এতেমাম করে না আবার কেউ আছে যে দুই রেখাত পড়ুক বা শূন্য তিন নামাজ পড়বে আগে ঢুকে আগে বসে বসে তারপরে দাঁড়াইয়ে তারপরে নামাজ পড়ে আমি কোনো কোনো ইমামকে দেখেছি এটা করতে এসেই আগে বসে বসে তারপরে তার সুনত পড়ে একদম উল্টো কাজ হাদিসের এইটা কোথায় পেলো লোকেরা একদম হাদিসের খিলাফ কাজ করা এবং তাহিয়তুল মসজিদকে তরক করা ঠিক নয় যদি ওয়াক্তিয়া সুননত থাকে তাহিয়তুল মসজিদ থাকে দুইটা পড়া যাবে না তাহলে আপনি যদি ওয়াক্তিয়া সুনত পড়ে ফেলেন তার তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে গেল ইতিমধ্যেই আমাদের সময় শেষ হয়ে গেছে আমরা ইশা পরবর্তী সেশনে বাকি কথাগুলো কন্টিনিউ করব অবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক